কম রহমতুল আলহামদুলিল্লাহ ওসলাত রসুল সম্মানিত দর্শক শ্রোতা ভাইও বোনেরা আলহামদুলিল্লাহ চোদ্দো শত সনের পবিত্র শাহরের রমাদানে আপনারা সকলে আলহামদুলিল্লাহ সিয়াম কে আমের মাধ্যমে রমাদান মাস অতিবাহিত করছেন আল্লাহাকে আমাদের সবাইকে এই শাহরের রমাদানের সকল ফজিলত বরকত লাভ করার তৌফিক দান করুন আমি নিয়ার আব্বালা আলমিন সম্মানিত ভাইও বোনেরা আমরা এই শাহরের রমাদানে রমাদান মাসে বাংলাদেশের বহুল প্রচলিত ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করে যাচ্ছি ধারাবাহিকভাবে ইতিপূর্বে আমরা আপনাদের সামনে চোদ্দটি ভুল আমরা পাঁচটি পর্বে আলোচনা করেছি আজকে ষষ্ঠ পর্বে আমরা তিনটা ভুল আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ পনেরো নম্বরে যে ভুলটি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হলো রান মাস আসলে আমরা দেখা যায় দলে দলে দলবদ্ধভাবে ভাবে কবচ জিয়ারত করতে যাই এই পদ্ধতিটি আমাদের ভুল আব্বা মা মুরুব বিয়ান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবচ জিয়ারত করা এটি একটি গুরুত্বপূর্ণ এবাদত এটি একটি ভালো কাজ আল্লাহ রসুল সাল্লা উলিস্লাম কবজ জিয়ারত করার অনুমতি দিয়েছেন কবজ জিয়ারত করার জন্য উৎসাহিত করেছেন কবজ জিয়ারতের মাধ্যমে মৃত্য স্মরণ হয় মৃত্যুর কথা মনে আসে আখের হাতে স্মরণ হয় আল্লাহর ভয় অন্তরে আসে এটি খুবই ভালো কাজ কিন্তু এই কাজটি যেহেতু একটি আবাদত এটি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেভাবে করেছেন সাহবাইকার যেভাবে করেছেন সেভাবেই আমাদেরকে করতে হবে নিজের ইচ্ছা মতো মন গড়া ভালো মনে করে কোনো পদ্ধতিতে করা যাবে না এই জন্য আমার সম্মানিত বা ইবনের আমরা যখন কবর জিয়ারত করতে যাব। একাকে কবর জিয়ারত করতে যাবো এটা দিয়ে দিয়াবাদত এবং কবর জিয়ারত করতে গিয়ে কবরস্থানে মাইতের জন্য যে দোয়া গুলো নবী সাল্লাহ ইসলাম শিখিয়েছেন সেই দোয়া বলবো। আরো অনেকগুলো দোয়া রয়েছে যেগুলো রসোল্লাহ আমাদের আমাদেরকে শিখিয়েছেন কিন্তু আমরা দেখা যায় এই দোয়া গুলো অনেকেই পারি না আমরা কবরস্থানে গিয়ে একবার চূড়া পা তিনবার সূরা খ্লাস এগারো বার দোর শরীফ অমুক সূরা এবং আমরা অনেক সময় মসজিদের ইম্যাম সাহেবকে নিয়ে যাই মসজিদের ইম্যাম সাহেবের নেতৃত্বে সবাই মিলে চূড়াগুলো পড়ি দলবদ্ধভাবে একটা মোনাজাত করি এই যে রমাদান মাস আসলে কবরস্থানে দলবদ্ধভাবে গিয়ে গিয়ে জিয়ারত করা এটি একটা মারাত্মক ভুল এবং এটার মধ্যে কল্যাণ মনে করলে এটা বেধাতে রূপান্তর হয় এই জন্য বিশেষ করে দেখা যায় শুক্রবারগুলোতে জুমার জুমান নামাজের পরে ইমাম সাহেবকে নিয়ে দলবদ্ধভাবে কবরস্থানে চলে যাই আবার দেখা যায় ছাব্বিশে রমাদান সাতাশে রমাদানের রাত্রিতে ওই দিন দলে ধলে আমরা কবরস্থানে চলে যাই তারপর ঈদের দিন ঈদের নামাজ শেষ হওয়ার সাথে সাথে দলবদ্ধভাবে ইমাম সাহেবকে নিয়ে বা নিজেরা দলে ধলে কবরস্থানে যায় সম্মিলিতভাবে কবর জিয়ারত করি এই পদ্ধতিগুলো আমাদের ভুল এটা আমাদের সংশোধন করতে হবে আমরা কবরস্থানে যাব এটা একাকিবাদ আমরা গিয়ে জন্য দোয়া করব নবী সাল্লা সাল্লাম যে দোয়াগুলো আমাদেরকে শিখিয়েছেন সেই দোয়াগুলো আমরা করতে থাকব। আমরা যে কাজটি করি এটি আহ শরীয়তের দৃষ্টিকোণে ভুল আমরা এই কাজটা থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাল সম্মানিত ভাই ও বোনেরা আমরা ১৬ নম্বরে যেই বলটা আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সেই ভুলটি হল যে বদর দিবস পালন করা যে রমাদান মাসে আমরা দেখি সত্রই রমাদান বদরের যুদ্ধ হয়েছিল তো বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে খুবই করুণ খুবই একটা কঠিন একটা যুদ্ধ এটি ইতিহাসে স্মরণীয় দিন কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বদরের যুদ্ধের পরেও আরও প্রায় আট বছর নবী সাল্লাহ আলহাম জীবিত ছিলেন কিন্তু এই আট বছরের কোন সত্রই রমাদান নবী সাল্লাহ আলি সাল্লাম বদর দিবস পালন করেন নাই কিন্তু আমরা দেখি আমাদের দেশে যখন সত্রই রমাদান আসে তখন অনেকেই আনুষ্ঠানিকভাবে বদর দিবস পালন করা শুরু করে দেন এই বদর দিবস পালন করা বদর দিবস কেন্দ্রিক কোনো অনুষ্ঠান করা এগুলো একটা ভুল এবং এটা যদি আমরা ভালো মনে করি এবং আদত মনে করি তাহলে এটি অবশ্যই বেদাতে রূপান্তর হবে এজন্য আমরা এই বদর দিবস পালন করার বল থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বা ইবনেরা সতেরো নম্বরে যে ভুলটি আমরা আলোচনা করব সেটি হল আমরা লাইলাতুল কদরের রাত্রিতে অনেকে বিশেষ একটা চলা তদায় করি বলি যে সবে কদরের নামাজ এই শবে কদরের নামাজ নামে যে নামাজ এটা একটা ভুল বিষয় কারণ লাইলাতুল কদরের নামাজ বলতে কোনো সুনির্দিষ্ট নামাজ নেই আমাদের দেশে দেখা যায় ছাব্বিশ তারিখ আসলে তখন ভালো ভালো খাবার তৈরি করা হয় আর মা বোনেরা সহ সবাই জিজ্ঞাসা করে যে আজকে শবে কদরের নামাজ কয় রাক এবং সবে কদরের কি হবে এই জাতীয় সবে কদরের নামাজ আমাদের দেশে অথচ ইসলামে নামাজ বলতে কোনো নামাজ নাই শেষ দশ দশ দিনের বেজর রাত্রিগুলোর মধ্যে আমরা লাইলাত করব এই রাত্রিগুলোতে নবী সালামান কম আলাইলাত ইমান আল্লাহমা তাম জম্বিহি যে ব্যক্তি লাইলেতুল কদরের রাত্রিতে কেয়াম করবে আল্লাহ তার অতীতের গুনামাপ করে দিবেন। তাহলে আমরা বেশি বেশি ছলাত আদায় করব। সেটা নফল ছলাত যত রাখ পারি তারাবির সলাৎ তারাবির সলাতের পরে যত রাখাত পারি আমরা কেয়ামের রাদান লাইল আমরা রাত্রিবেলা সলাৎ আদায় করব কিন্তু লাইলেতুল কদরের নামাজ বা সবে কদরের নামাজ এইরকম নামে কোনো নামাজ ইসলামে নাই এবং এটার কোনো রাকাত ও নির্দিষ্ট নাই যে এত রাকাত পড়তে হবে কিন্তু আমরা সবাই খবর নিই যে সবে কদরের নামাজ কয় রাকাত সবে কদরের নামাজের নিয়োগটা কেমনি হবে এই জাতীয় একটা নামাজের অস্তিত্ব বাংলাদেশে পাওয়া যায় এই আমার সম্মানিত ভাই বোনেরা আমরা এই রাত্রিতে বেশি বেশি নফল ছলাত আদায় করবো কিন্তু এই জাতীয় নামাজ যেটা ইসলামে স্বীকৃত নয় এরকম নামাজের নামে কোনো ছলাথ আমরা আদায় করব না হ্যাঁ সম্মানিত ভাই বোনেরা আমরা রমাদান মাসে সূন্যত অনুযায়ী সূন্নতের আলোকে আমরা যা ইবাদত করবি সেই আবাদতগুলো করার চেষ্টা করব যাতে আমাদের এবাদতের মধ্যে আমাদের আমলের মধ্যে কোনো ধরনের বেদাত সংমিশ্রিত না হয় এদিকে আমরা সবাই খেয়াল রাখবো সশস্ত্র থাকব আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে তফিক দান করুন আমিন আব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত